আচ্ছা আমি দেখছি ডায়রিটা দেখি দেখাচ্ছি এই কারণে সীতার বনবাসের এই সব কিছু সংগ্রহ আচ্ছা। ছু জিনিস যেটা আপনি স্পেয়ার করতে পারবেন আমার সংস্থানের জন্য খুব চেষ্টা করছি জায়গার জন্য জায়গা হলে এখন মিউজিয়াম কেটে এই কাশি নাশি না সাংঘাতিক সাংঘাতিক নাম সরোজুবালা সুহাসিনী সোধা পন্থী সীতা দেবী গিরিবালা মুকুল জোতু আমি এরম কয়েকটা পোস্টার ওখান থেকে মহিন্দ্রবাবুর লাইব্রেরি থেকে ফটো তুলে এগিয়ে আমি কপি যেগুলো আছে কপি করার মতন কপি করে নেব আপনি রাখুন আপনার কাছে না পাওয়া যায় না থাকে, এখন তো পাচ্ছে না কস্টুম সম্পর্কে আপনাকে আমি এত বলবো আপনাকে এত জিনিস দেখুন দৈনিক আমার যা বল বলছিল আমি সরোজদেব সম্বন্ধে নোট আমি লিখে রেখেছি উনি যদি নাও বলতে পারেন